বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআ রীন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে জানাচ্ছি বিশেষভাবে আমাদের বিশ টিভি বাংলার প্রোগ্রামে আমন্ত্রণ আপনাদেরকে অবগত করছি যে আমাদের এই প্রোগ্রামে আজকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলমী দিন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সাহেবকে সালাম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা মোহতারামের সাক্ষাৎকার শুনবো সাক্ষাৎকারে আমি আছি মোহাম্মদ শহীদুল্লাহ খান জি মহতারাম আপনার কাছে আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা না হলে মানুষের পক্ষে মৌমিন হওয়া সম্ভব নয় যা না হলে মানুষের পক্ষে ইসলামকে সঠিকভাবে পালন করা একেবারেই অসম্ভব আল্লাহ রসুল সাল্লা আলিকুসাল্লাম ইরসন্না সর্বপ্রথমে সংরক্ষণ করেছেন সাহাবাই কেরামগণ অতঃপর তাদের থেকে তাবেই পর্যায়ক্রমে তাবে তাবেরি এভাবে ধারাবাহিকভাবে এসেছে আমাদের কাছে কিন্তু এই সন্না বলা যেতে পারে পৃথিবীতে যে সমস্ত শাস্ত্রের যত গবেষণা হয়েছে সর্বোচ্চ যে গবেষণা হয়েছে সেটি হলো এই সন্না এতদিন সত্যও আমাদের সমাজে এখনও কিছু সন্ন্যার নাম দিয়ে অনেক কিছু কথাবার্তাও আমরা শুনি যেগুলি আসলেই তার বাস্তবতা নেই ভিত্তি নেই সে প্রসঙ্গে আপনার কাছে আসব তার আগে একটু বলতে চাই যে সন্না কাকে বলা হয় সন্ন্যার পরিচয় কী একটু আমাদেরকে জানাবে মূলত সুন্না শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে লিমায়নার তরিকা তরিকা অর্থে রীতি নিয়ম ইত্যাদি অর্থে কখনো কখনো সাল্লা সাল্লাম সুনাতের কথা বলেছেন বুঝিয়েছেন রীতি একটা নিয়ম সিস্টেম যেমন কাদ খালাতিন সুনীন মানে পূর্ববর্তীতে যে রীতি নিয়ম সেখানে এভাবে উল্লেখ করা হয়েছে মধ্যে মানে সিস্টেম এখানে সুনত বলতে আল্লমরুতকে বোঝানো হয়েছে মূলত আল্লাহ আব্বুল আলমিন যে সিস্টেম করে দিয়েছেন যে নীতি রীতি দিয়েছেন বিধানগতভাবে বা সৃষ্টিগতভাবে আল্লাহ সুবাহানুতালা তার এই মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে যে রীতি দিয়েছেন যে নিয়ম দিয়েছেন সেটাকে বোঝানো হয়েছে তো এটা সুন্নাতের শাব্দিক একটা অর্থ সুননাথের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে রসুল সাল্লাহ উলিয় সালামের কথা কাজ এবং রসুল সাল্লামের সমর্থনকে সূন্না বলা হয় থাকে এবং এটা পরিভাষার একটা দিক সেটা হচ্ছে সূন্না সুন্নাতের আরেকটা পরিভাষা রয়েছে এটি মূলত ফেকুল ইসলামীতে অথবা উসুল ফেকের মধ্যে ব্যবহার করা হয় থাকে সেটা হচ্ছে সুন্না বলতে বোঝানো হয় তাকে ফরজ ওয়াজীব নয় রসুল্লাহ সাল্লা উল্লা ইসলাম এমন যে কাজগুলো করেছেন যেগুলোর মধ্যে রসুলুল্লাহামের তা আস্থি রয়েছে অনুসরণ রয়েছে এই অনুসরণযোগ্য কাজগুলোকে সুন্হ বলা হয়ে থাকে যে আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে এখানে এটাকে সুন্না বলা হয় থাকে আবার কখনো মানে ওই সব কিছু সেগুলো হচ্ছে মানে আর বাকিগুলোকে সুন্না বলা হয় থাকে যেমন রসুলাম বলেছেন কিতাব আল্লাহি ও সুন্নাথি আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি দুটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এখন তাদুল্লুমা ইনতামাজ সক্তম বিহিমা যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা বদভস্ত হবে না বিভ্রান্ত হবে না কিতাব আল্লাহি ও সুন্নাথি এখানে আল্লাহর কিতাবের বাইরে যেই জিনিসটুকু রসুল সাল্লাম রেখে গেছেন সেটাকে সুন্নাথ বলা হয়েছে কিন্তু মৌলিক সুন্না বলতে যেটি বোঝানো হয় তাকে সেটি হচ্ছে যে তরিকা রসুল্লাহ সাল্লা উলসালাম ইসলামের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাম যে তরীকা দিয়ে গেছেন মিনকলিন ও ফেলিন ও আমরিন ও তাক হালকান ও হলুকান সুলসাল উলিয়াস্লামের কথা কাজ রসুলসালামের নির্দেশ সমর্থন এবং সেগুলো রাসুলসাল্লামের সৃষ্টিগত যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো অথবা রাসুলসাল্লামের চারিত্রিক যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলোই মূলত সুন্নাথ হিসেবে আমাদের কাছে পরিচিত এই প্রেক্ষাকে ইমা মারিক রহমতুল্লাহ খুব সুন্দর একটি কথা বলেছেন সেটি হলো এখানে সূন্না এবং হাদিসের মধ্যে একটু পার্থক্য রয়েছে হাদিস মূলত রসুল সাল্লা উলিউসাল্লামের কথা কাজ এবং সমর্থনকে বুঝায় মানে এটি এত ব্যাপক নয় সূন্না যত বেশি ব্যাপক তাই সূন্নাকে যদি কোনো ব্যক্তি নিয়ে আসে তাহলে সেই সুন্নার মাধ্যমে বোঝানো হবে যে পরবর্তী আহল তাহকি শূন্যার মাধ্যমে শুধু বুঝাতেন যে রসুল সাল্লা উলিয়্লামের সমস্ত সিরাত হালকান ও হলুকান রসুল সাল্লা উসাল্লাম সৃষ্টিগতভাবে এবং নৈতিকভাবে রসুল্লাহ সাল্লাস্লাম যতদিক নির্দেশনা করেছেন যত কিছু আছে সব কিছুই মূলত শূন্য আর হাদিস বলতে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে যে সমস্ত বর্ণনা পাওয়া গিয়েছে সেগুলো কথা কাজ এবং রসলামের সমর্থন এগুলোকে হাদিস বলা হয়েছে এই জন্যই মায়িক এভাবে এইভাবে পার্থক্য করেছেন যে হাদিস এর মধ্যে কোনো না কোনো কারণে হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের কথা আসতে পারে হাদিসের মধ্যে হাদিস দাঁড়িয়ে অথবা সহি হতে পারে যেহেতু আদিসের মধ্যে বর্ণাকারীদের কারণে আদিজের মধ্যে কিন্তু সুন্না বলতে একেবারেই রসুল সাল্লা উলিয়ালের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সুন্না হচ্ছে রসুল সাল্লা কাজ এবং এই বিষয়গুলো রসুল সাল্লা উলিউসালামের সাথে হওয়ার কারণে সুন্নাকে কোনো যুগে কোনো অবস্থাতে আলেমরা রসুল সাল্লাম ছাড়া আর কারোর নিষ্পত করেননি কিন্তু দেখা যায় যে বিভ্রান্তির এমন পর্যায়েও যাচ্ছে যে কেউ কেউ সুন্নাকে রসুল ছাড়া মানুষের দিকে সুনাতুল ওলামা হিসেবে চালু করে দিতে চান শুনি এবং কেমন দিন রসুল সরমের সামনে কিভাবে তারা জানি জানি না যদি রসুল সামনে আসে আর বলে যে সুন্না আমি রেখে গেছিলাম কিন্তু তোমরা নিজেদের জন্য সুনাত নিজেরা আবিষ্কার করে সেগুলো নিজেদের দিকে সম্পর্কিত করেছো কোনো উত্তর দেয়া তাদের হয়তো সুযোগ থাকবে না আপনি যেটা বললেন যে বরং আমরা একেবারে স্পষ্ট বিষয় সেটি হল কেয়ামতের দিন একদম লোক আসবে রসুল সাল্লাহ ইসলামের হাউদে এই সে রসুল সাল্লাহাম মনে করবে যে তারা হয়তো তার উন্নতির মধ্যে কেউ রসুল সাল্লামের কাছে হাউদে পান করার জন্য আসবে তখন তাদেরকে বারণ করা হবে যেমন সুসাহ আসম বলবি আমার উম্মত আমার উন্মতির মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ রাবুলো আমার উন্মত বলেছে না তুমি জানতে না যে আহদাসু যে তোমার পরে তারা কি কি করেছে। মানে তারা নতুন আবিষ্কার করেছে কিন্তু তারপরে যে তারা কি করেছে সেগুলো যে তোমার এই দিনকে তারা সত্যিকার অর্থে পরিবর্তন করে দিয়েছে মূলত এই দিনকে পরিবর্তন তো এই সমস্ত লোকেরাই করেছে যারা সুরস্লাহ আসলামের সুন্নার নাম দিয়ে সুন্নার দোহাই দিয়ে মানে এই ধরনের কাজে নিজেদেরকে লিপ্ত করেছে তারাই তো মূলত উম্মাদের কাছে এই দিনটাকে পরিবর্তন করে দিয়েছে তখন রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে আর পানি পান করাবেন না বরং তাদেরকে বলুন দূর হাও দূর হাও যে তোমরা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে দিয়েছ কেহমতো দিন তাদের এই সুযোগও হবে না যে রাসুল সাল্লামের মধ্যে গিয়ে রাসুল সাল্লাহ উলিয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল যে হাউদ নির্ধারণ করে দিয়েছেন সেই হাউদে পানি পান করতে পারবে এই সুযোগও হবে না তারা হয়তো আজকে মনে করছে যে আমরা নিজেদেরকে শুনিনি আপনারা জানবেন যে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে তাদের সূন্যার সাথে কতটুকু সম্পর্ক রয়েছে তারা কিছুই জানে না একটাই সম্পর্ক সেটা হল শুধুমাত্র রসুল সাল্লাহ মিলাদ করা আর শুধুমাত্র রসুল সাল্লা সাল্লামের জন্য মানে কিছু আনুষ্ঠানিকতা করা একেবারে জৈসনি জুলুস এই সেই ইত্যাদি আর এটাই হচ্ছে তাদের সুন্নের পরিচয় না হসমিল্লা থেকে পেলেন সেটা পরের কথা কিন্তু রসুল সাল্লামের সুননার মধ্যে শুধু কি এটাই পেয়েছেন নাকি আরও কিছু আছে সূন্যার মধ্যে রসুলসল্লাম অনুসরণের জন্য শুধুমাত্র এই চার পাঁচটা কাজকেই সীমাবদ্ধ করে দিয়েছেন কেন বরং আরও তো অনেক কাজ আছে এই কাজগুলো কেন করছেন না রসুল্লাহ সাল্লাসম সুন্নাত অনেক বিশাল সাহাবি রাসুলসাল্লাসম অনুসরণ করেছেন সেই অনুসরণ রসুল সাল্লাহমে ভালোবাসা দিয়ে অনুসরণ করেছেন ফলে রসুল্লাহ ইসলাম যেই কাজটা করেছেন সই আদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে উম্মার একজন ব্যক্তি সেটাকেই অনুসরণ করবে সেক্ষেত্রে সে পিস পা রসুল সাল্লাহ ইসলামের নির্দেশকে সে এমনভাবে অকুণ্ঠ ভাবে মেনে নিবে যে রাসুল সালাম সেখানে থাকবে না তার সেই সুযোগ নেবে না যেহেতু হাদিসের মধ্যে এমন আসছে আর অমুক ইমাম এ কথা বলেছে। এখন কি আমরা হাদিস মানবো না কি কোন ব্যক্তি এই প্রশ্ন করতে পারে মানে এটি কল্পনাও করা যায় রাসুল সাল্লা বক্তব্যের সামনে কোনো ব্যক্তির বক্তব্যের কি মূল্য রয়েছে সেই যেই হোক না যত বড় ইমাম হোক যত বড় হোক এই মুজতাহিদের বক্তব্য আল্লাহ রসুল্লাহামের বক্তব্যের সামনে কেমন হতে পারে এটি দৃষ্টতাটা আর কিছুই না এটি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রতি এনেছে এ বিশ্বাস করাও কঠিন রসুল সাল্লাহ ইমান তো তাকে এই নির্দেশ দিত যে রসুল সাল্লামের বক্তব্য গ্রহণ করতে হবে যেহেতু রসুল্লাহের আনুগুত্ত এবং তার বক্তব্য মেনে নেয়া এবং তার ভালবাসা আমাদের উপর ওয়াজিব আর দুনিয়ার কোন ব্যক্তির আনুগত্ব আমাদের উপর করা হয়নি কোন ব্যক্তির দিয়েছেন আরেকটি জিজ্ঞাসা এসে যায় যে সুন্না এর বিপরীতমূলক একটা বিষয় ব্যবহার করা হয় বেদা বেদা এই বেদা এর পরিচয় যদি একটু আপনি জানাতেন ধন্যবাদ আপনাকে সুনায়ের বিপরীত বেদা হবে তখন যখন সুন্না বলতে মূলত রসল্লাহ সাল্লা মানে সুননা অ্যালফ্যাডিয়া যেগুলো আছে সেগুলোকে নির্ধারণ করে নেওয়া হবে এবং সেটাই সুনন্যাত মূলত সমস্ত কাজেই তো রসল আসাল্লামের সুন্না এবং সেই এর বিপরীতে কোনো ব্যক্তি যদি রসুল্লাহ সাল্লাহমের কোনো সুনন্যাত এর অনুসরণ না করে সেক্ষেত্রে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং নিজে সেখানে নতুন আবিষ্কার করে নেয় তাহলেই সেটা বেদাত হবে এখানে বেদাতের সঙ্গে এবং পরিণতি যেতে হচ্ছে আমাদের বিরতির পরে আবার আমরা ফিরে আসবো মহাতারামের কাছে অত্যন্ত জ্ঞান তথ্যবল এবং বেদা এই বিষয়ে বিষয়গুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ As-salamu wa rahmatullah, I'm Muhammad Hashim Madani, and you are watching TV, Bangla. He faces... He listens...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 জানব মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দাল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের शुभ परिणती परी अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপারাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফিরে এসেছি আবার ছোট্ট বিরতির পর আমরা মহাতারামের কাছে আজকে বিশেষ সাক্ষাৎকারে সুনার পরিচয় জেনেছি সাথে সাথে আমরা জানার চেষ্টা করছিলাম বেদা এর পরিচয় যে মহাতারাম ধন্যবাদ বেদাহাতের বিষয়টি যেহেতু সূন্যার বিপরীত তাই কোন ব্যক্তি যদি সুনার মোখালাফাত করে তার দুইটি অবস্থা একটি অবস্থা হচ্ছে এই সূন্যার যিনি মোখালাফাত করবেন বিরুদ্ধাচরণ করবেন বা বিরুদ্ধে যাবেন তিনি মূলত দুটি অবস্থা তার এক নম্বর অবস্থা হচ্ছে সুন্নার মধ্যে যা এসেছে তার বিপরীতে কোনো জিনিস নিজে আবিষ্কার করে না মানে একেবারে পুরো উল্টা এটি সুন্নার বিপক্ষে অবস্থান নেয়া আল্লাহ এবং তার রাসুরের বিপক্ষে অবস্থান নেওয়ার মতোই এই প্রসঙ্গ আল্লাহ সুমানের মধ্যে বলেছেন একটি কথা বলেছেন বিধান তৈরি করে দিল আমি তার কাছে হৃদায়ত স্পষ্ট হওয়ার পরে হৃদয়েতে স্পষ্ট হওয়ার জন্য সুনিয়া স্পষ্ট হওয়ার পর মানে সুনার বিপরীত একটা জিনিস নিয়ে এসেছে রসুল বলছেন যে এভাবে করো সুন্না রসুল সাল্লাহ আসলাম দিক নির্দেশনা দিয়েছেন যে এটাই হচ্ছে আমার আমল এভাবেই তোমাদেরকে করতে হবে কিন্তু একেবারে পুরা উল্টা পুরা বিপরীত একটি আমল নিয়ে আসলো সুননাহের বিপরীতে সেই মূলত আল্লাহ রসুলের বিরুদ্ধে গেল বিরুদ্ধাসন করলো তারপরে এরপরে আল্লাহ সুবাহন তালা বলে দিচ্ছেন যে রসুলের বিরুদ্ধাসন করছে শুধু তা নয় বরং মমিনদের জন্য যে পথ রসুল জানিয়ে দিয়েছেন যেই পথের অনুসরণ মোমিনরা করেছে তাদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করেছে মানে ইমানদারদের পথ পরিহার করেছে তার প্রথম পরিণতি হচ্ছে সে যেদিকে মুখ ফিরো তাকে এর অর্থ হচ্ছে হেদায়তের পথে আর তার মুখ থাকবে না যেহেতু তার মুখ ফিরিয়ে নিয়ে গেছে তারপরে বলা হচ্ছে কি নুহি মাতা যাহার নাম আখেরাতের পরিণতি আখেরাতের পরিণতি হচ্ছে তার এই যে আখরাত আল্লাহ সুবাহ যাহার নাম দেবেন জাহার নাম ও সৈতরা এবং কতই না নিকৃষ্টতম আবাসস্থল বা প্রত্যাবর্তন তাদের জন্য যেহার নাম আল্লাহ রাবুল্লাহ বলে দিচ্ছেন এটা হলো যদি কোনো ব্যক্তি মানে সুন্না এর বিপরীতে এমন কোন কিছু মোখালাফাত আবিষ্কার করে যে মোখালাফাত রসুল্লাহ এর সুনার সাথে কোনো সম্পর্কই নেই এটি আল্লাহ রসুল বৃদ্ধাচরণ করা এবং যদি কোনো এই বৃদ্ধাশ্রম করে তার পরিণতির কথা এখানে আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে পরিণতির কথা বলছেন তা বরং আল্লাহ পরিফাত করবে বিরুদ্ধাচরণ করবে সুন্নতের বিপক্ষে নিজেরা তৈরি করে নিবে সুন আজকে আমরা দেখেছি তৈরি করে নিচ্ছে অনেক লোককে দেখা যায় যে তিনি সুনকে তৈরি করে নিচ্ছেন তিনি বলেন যে এটা সুনত আদৌ রসুমান হাদিস আছে কিনা তাকে যদি বলা হয় ভাই এটা হাদিসের মধ্যে আছে কিনা তখন তিনি বলবেন যে আমি তো জানি না শুনছি এটা আমাদের কেউ বলেন যে বলছে হুজুরে বলছেন কেউ কুতুব সাহেব হুজুর বলছেন কেউ বলছেন বিশ্বাহে হুজুর বলছেন ইত্যাদি ইত্যাদি না মানে এটা আদৌ অবস্থায় বৈধ নয় সুন্নতের মুখালাফাত করবে সুন্নতের বিপক্ষে বক্তব্য তুলে ধরবে এবং সুনতির বিপক্ষে কথা দিবে তারপর ফাল ইহাজ একেবারে স্পষ্ট বক্তব্য সে দুনিয়াতে দিনের ব্যাপারে ফেতনার মধ্যে পতিত হবে সে দিনের ব্যাপারে বলেন নাই এটা হচ্ছে মানে প্রকৃত বেদাত এবং এই ধরনের কাজ অনেক আমাদের সমাজের মধ্যে এসে এই সম্পর্কে ওরা আমায় কেরম বলেছেন যে এক নম্বর হচ্ছে দিনের মধ্যে মা আলাই সে আলাইহি আমসুল সাল্লাহসাল্লাম রসুল সাল্লাহ ইসলাম যেই বিষয়ে নির্দেশ দেন নাই অনুমোদন দেন নাই এমন কোনো জিনিস দিনের মধ্যে কেউ যদি নতুনভাবে আবিষ্কার করে এহদাস করে তাহলে সে ব্যক্তি বেদাত আবিষ্কার করল কেউ কেউ এটাকে তাকিদ করেছেন এভাবে এহদাস হিসেবে মানে দিনের মধ্যে কোনো কাজ নতুন করে উদ্ভাবন করা আবিষ্কার করা এটাই হচ্ছে বেদাৎ খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন এবং সাউতে মধ্যে তিনি বলেছেন এমন একটা পদ্ধতি আবিষ্কার করা যেটা অনেকটা শরীয়তের বিধান হিসেবে প্রয়োগ করা হয় থাকে এবং এর মাধ্যমে আল্লাহর গুল তাকার রূপ করার জন্য চেষ্টা করা হয় থাকে এটাই মূলত সত্যি কথা হচ্ছে বেদাত আর আমরা দেখি যে বেদাত গুলো মূলত আমাদের সমাজে এসেছে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় মানে হাসানা এবং সাইয়া করে মানে তিনি বেদাত কে হাসানা এবং সাইয়া করে তার প্রবৃত্তি কে মূলত বেধাত কে করার সুযোগ নেই কারণ তিনি বলছেন এই কাজটা বেদাত মানে কাজ হিসেবে ঘোষণা করার পরে আবার সেটাকে ভালো বলার কোন সুযোগ নেই সুতরাং এই কথাটি মূলত বিবেক প্রথম কথা হচ্ছে বিবেক দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলাম এই সমস্ত বক্তব্যকে একেবারেই এক কথায় অপনদনা করে দিয়েছেন বেদাতা করেনি যে বলেন নাই যে না বেদাতের মধ্যে সেটা বলার দরকার নেই যদি বেদাতকে আপনি তাকিদ করেন বেদাতকে যদি আপনি কনফাইন করেন অথবা বেদাতের জন্য সত্তারক করেন যে মেধাটা সবগুলি তো অন্যায় সবগুলিতে এবং সাব্যস্ত করা এটি আরেকটা বিভ্রান্তি এটি আরেকটা বিভ্রান্তি প্রসঙ্গ তো একটি বিষয় দৃষ্টাংশ করবো খুবই গুরুত্বপূর্ণ যদিও দীর্ঘ আলোচনার দাবি রাখে সেটি হচ্ছে একটা আদিশ এখানে তাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে সেই আদিশটা হচ্ছে উত্তম সুন্নত জারি করল এখানে দুইটি বিশাল বিভ্রান্তি রয়েছে এক নম্বর বিশাল বিভ্রান্তি হচ্ছে মানহু মুহুয়া সুন যে কোনো ব্যক্তি কি পৃথিবীর মধ্যে আছে যে সুন্নত জারি করতে পারে সে মনে করে অনুমোদন কাউ কেদে নেই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির তাহলিল এবং তাহারিমের কোন কিছুকে হালাল করার অথবা কোন কিছু হারাম করার এই অধিকার কারণে সুতরাং মান সান্না এর মধ্যে মূলত সান্না দ্বারা সুন প্রবর্তন করা বোঝানো হয় যদি কেউ অর্থ করেন তিনি বিভ্রান্ত এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় যেহেতু প্রবর্তন করার অধিকার পৃথিবীর কোনো তারা এটা আমরা বলেছি সুনার অনেকগুলো অর্থ ইসলামের মধ্যে রয়েছে শুধু একটা অর্থ নিয়ে বসে থাকলে তাহলে মূলত আমরা মানে কোরআন এবং হাদিসের ব্যাপারে বিভ্রান্ত হয়ে যাব। এই একদম লোক এই হাদিস দিয়ে বলছেন যে তিনি বলছে যে সমস্ত নতুন আবিষ্কৃত বিষয় রয়েছে এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মূলনীতি এই কারণেই কিছু সংখ্যক আলেম নাকি হয়ে গিয়েছে সেই সেই আলেম বলতে পারে যে এটা একটা মানে এটা আসিব হতে পারে বেদাত গ্রহণ করার জন্য বেদাতের জন্য এটা আসল্লা হাদিস নয় এই হাদিসের মধ্যে শিক্ষা নেই বরং আমরা দেখবো এই হাদিসের আরো একটি বিষয় রয়েছে হাদিসের মানে একটা ঘটনাও রয়েছে যে ঘটনার প্রেক্ষিতে সুল্লাহ ইসলাম বলেছেন সুতরাং সেই ঘটনা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এখানে সুল্লাহ ইসলাম মূলত ভালো কাজে অগ্রসর হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে এই কথাটিকে বলেছেন জি জি ধন্যবাদ তাহলে আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে তাহলে বেদাঁত আমরা বুঝলাম বেদাতো বহু বহু কিন্তু একটা বেদাতের কথা আমি খুব মানে বিনয়ের সাথে আমাদের দর্শকের সামনে পেশ করতে চাই সেটা হলো যে আমরা দেখি যে ফরোজ সলা আমরা আদায় করি হেমাতে ইমামের সাথে সবাইকে নিয়ে জামাতে সোল আদায় করেছেন তাহলে আমরা বলবো যে এই যে মানে এই রীতিটুকু এটা মূলত দ্বারা সাব্যস্ত হয়নি এটি বেদা এটা আমরা অনেকেই করে যাচ্ছি এবং এই মুনাজাতের দিকে আমার মানুষদেরকে আহ্বান করছি এখন দেখা যায় যে অনেক ভাই দেখা যায় মানে এগুলো করছেন এবং যদি এখন কাউকে বলা হয় যে ভাই এটা বেধাত তখন তিনি বলুন যে বলছেন আপনি এটা বেধাত আরেকটি ভয়ঙ্কর কখনো কখনো শিল্পের পর্যায়ে চলে যায় যেটা মানে আমাদের কাছে মহা ইবাদ মহুধের মতো সেটা হচ্ছে যেমন আপনি দেখেন মিরাদুল নবী এই ধরনের বহু আছে সমাজের মধ্যে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছিলেন আল্লাহ সুহান হওয়ার তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক कत सुर नूतता अर्जन करार्ज देखलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगार सम्प्रचार सकाल दस टाय बांगे इस फेब्रुआर चुरधान प्रधान धर्म ग